দিতে পারবে আজই বিনিয়োগ করুন আল্লাহ তালার রাস্তায় দৃষ্টিবিবাংলা মানবতার সমস্থান আসসালামুক রহমাত শ্রোতাও দর্শক মন্ডলী আমরা রিয়ালিন কিতাব থেকে ধারাবাহিক ভাবে আমরা আলোচনা শুনে আসছি আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করবো সেটি হলো বাবু সানা ইনাস আল আল মাই ব্যক্তি সম্পর্কে মানুষের প্রশংসা করা ভালো ধারণা করা ভালো মনে করা এ বিষয়ে যে আমাদের সামনে আসছে সেটি হলেই আন আনাসিনুবি আলাইহরান আনহাস আনহু তিনি বললেন যে একটি জানাজা অতিক্রম হলো মানুষেরা ওই জানাজা সম্পর্কে ভালো ধারণা করলেন সুমামার রুবি ওখরা এরপরে অন্য আর জানাজা নিয়ে আসা হলো তো মানুষেরা তাকে মন্দ বলল সেই জানাজা সম্পর্কে বলল মন্দ মন্তব্য করলো ফকর আল্লাবী সালাম তো আল্লাহ নবী বললেন ওয়াজাবাত পরে আর একটি জানাজা আসলো জিজ্ঞেস করিলেন সে কেমন বললাম এই লোকটা ভালো ছিল না তো আপনি বললেন ওয়াজাবাতের মানে কি ফকাল তিনি বললেন হা দা আসনাই তুমি যে মাইগের সম্পর্কে তোমরা ভালো ধারণা করলে আল্লাহ পাক তার জন্য আখ্যায়িত মন্তব্য করলে তার জন্য জাহান্নাম হয়ে গেল আন তুম সোহাদা ফিল হিফিল্লার আল্লাহর পক্ষ থেকে তোমরা জমিনে সাক্ষী কে ভালো আর কে মন্দ এ সম্পর্কে তোমরাই জমিনে কি সাক্ষী তাহলে দুনিয়ার মানুষ যাকে ভালো বলবে আল্লাহ তাকে ভালো বলে গুণ্য করে নেবে আর দুনিয়ার মানুষ যদি কাউকে খারাপ বলে তাহলে ওই লোককে আল্লাহ খারাপ বলেই গণ্য করবে এজন্য মৃত্যুর পর যেন মানুষের আমাকে খারাপ না বলে মৃত্যুর পর যেন মানুষের আমাকে ভালো বলে আখ্যায়িত করে সেরকম কাজ যদি দুনিয়ায় করে যেতে পারি তাহলেই তো মানুষ বলবে ভালো معو'السود قال قدمت المدينة فجلست الى عمر بن الخطاب رضي الله عنه فمرت بهم جنازة عبر العشد رضي الله عنه تقدي شخص قدمت المدينة و قال ابو العشد تقدي شخص المدينة we're gonna go out of the whole thing فجلست الى عمر بن الخطاب رضي الله عنه we're gonna go out of the whole thing فمرت بهم جنازة تو اونا نك reminisت تكه اكتی جنازة وا كله যে জানাজার ব্যক্তি সম্পর্কে ভালো মন্তব্য করা হল ফকআর বলেন ওয়াজাবাত বলছেন এরপর আর একটি জানাজা এলো এবং তার বিষয়ে মানুষেরা ভালো মন্তব্য করল ফক আলামার ওয়াজাবাত অমর বললেন ওয়াজাবাত এপর তৃতীয় জানা যা আসলো যে সম্পর্কে মানুষেরা খারাপ মন্তব্য কল তিনি বললেন আমি ওইভাবেই বললাম যেভাবে কি বলেছিলেন যে মুসলমান সম্পর্কে যদি চারজন ব্যক্তি ভালো বলে মন্তব্য করে আদ খালাহুল জানা আল্লাহ তালা ওই ব্যক্তিকে জাননাতে প্রবেশ করাবেন সুবাহ আল্লাহ ফকুল্লা আমি জিজ্ঞাসা করলাম ও সালাহাতুন যদি তিনজন ব্যক্তি কাউকে ভালো বলে মন্তব্য করে কল তিনি বলেন বললেন অসালাহাতুন তিনজনও যদি কেউ ভালো মন্তব্য করে জান্নাতে যাবে ফকুল্লা ওয়াসনান বললাম দুইজন ব্যক্তি যদি কাউকে ভালো বলে ভালোটা বলতে হবে শুধু মুখে নয় অন্তর থেকে সে বলবে যে হ্যাঁ আসলে লোকটা খুব ভালো মানুষ ছিল আখলা খুব ভালো ছিল দিনদার ছিল নেককার ছিল মানুষের সহযোগিতা করতো মানুষের দরসে বুঝত মানুষের উপকার করতো এই ধরনের ভালো কিছু সে যখন সে মন্তব্য করবে বলছেন ওয়াসনান আমি জিজ্ঞেস করলাম যদি দুইজন ব্যক্তি কাউকে ভালো বলে কল তিনি বলেন ওয়াসনান দুইজন বললেও সে জান্নাতে যাবে আমি একজনের কথার জিজ্ঞাসা করলাম না অর্থাৎ কোন ব্যক্তি মৃত্যুর পর যদি দুই তিন চার পাঁচ বা একাধিক আরো বেশি সংখ্যক লোক যদি কাউকে ভালো বলে মন্তব্য করে আল্লাহ তাকে ভালো বলেই তাকে গণ্য করবে আর যদি কেউ খারাপ বলে মন্তব্য করে তাহলে আল্লাহ তালাও তাকে খারাপ বলে গণ্য করে নিবে বোখারি রয়েত এর পরে যেটি পড়ছে সেটা যায় তাহলে তার কি ফজিলত এ বিষয়ে তিনটি সন্তান মারা যায় বালেক হওয়ার পূর্বে ছোট অবস্থায় বালেক হওয়ার পূর্বে যদি কারো তিনটি সন্তান মারা যায় ই খালনা তবে আল্লাহ তাকে জাননাতে হাদিস শুনলাম যে আল্লাহ তালা যখন কোনো ব্যক্তির সন্তানকে যখন আল্লাহ তালা কেড়ে নেয় মৃত্যু দেয় তখন ফেরেস্তাদেরকে বলে যে তোমরা আমার বান্দার সন্তানের যান কবেশ করছো বলছে হা তার প্রাণের ফলটি তোমরা ছিড়িয়ে নিয়ে আসছো বলছে হা সে কি বলছে সে বলছে যেটা দেওয়া যা দিয়েছেন সেটাও তার যা নিয়েছেন সেটাও তার তিনি নিয়েছেন তার মাল তিনি নিয়ে গেছেন এটা যখন বলবে এবং সে ধৈর্য ধারণ করবে এবং সে মনে করবে যে আল্লাহ আমাকে একটা জিনিস দিয়ে আমার কাছ থেকে নিয়ে গেল আর এর বিনিময় আমি জান্নাতে পেতে চাই তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ পাক বলছেন আমি তাকে এই ধৈর্য ধরার কারণে আশা করার কারণে আমি তাকে জান্ন তিনি বলেন রসুরাম বলেছেন যে কোন মুসলমানের যদি তিনটি সন্তান মারা যায় জাহান্নামের উপরে কি আছে পুলসিরার যে এই প্রান্ত থেকে ওই প্রান্তে ওই ব্রিজের উপর যেতে হবে মানুষেরা কেহ চোখের পলকে পুলসিরাত পার হয়ে যাবে আর জলির গতিতে আমল অনুযায়ী যার আমল যত বেশি ভালো হবে সে অত তাড়াতাড়ি আর যার আমা বলছেন অবশ্যই সেই ফুলসিরাতি আবু তিনি বললেন একজন মহিলা এসে পুরুষরা তো আপনার কাছ থেকে আপনি হাদিস শুনান তারা হাদিস সম্পর্কে অনেক কিছু অবগত হচ্ছে আপনি আমাদের জন্য একটি খাস দিন দেন না আমরা আপনার কাছে আসব আল্লাহ আপনাকে যে এলিম দিয়েছে সেটা আপনি আমাদেরকে শিখে দেবেন মহিলারা চাচ্ছে যে পুরুষদেরকে যেরকম ওয়াজ নসিহত করেন তাদেরকে হাদিস শুনান সপ্তাহে একটা দিন আমাদেরকেও আপনি এরকম শুনান কল বলছেন কাদা তো আল্লাহ নী বললেন যে অমুক দিনে তোমরা এইভাবে বসবা ফা তারা এইভাবে বসলো ফ আতা আল্লাহ তো আল্লাহ নবী সাল্লাম তাদের কাছে এসে আল্লা পাক ওনাকে যে বিষয়ে শিক্ষা দিয়েছেন সে বিষয়ে উনি তাদেরকে শিক্ষা দিলেন ওনাদেরকেও হাদিস এবং কোরআনের আয়াত শুনে তাদেরকে নসিহত করলেন সুম্মা সুম্মকাল এরপরে বললেন মা মিন কুমিন বলছেন তোমাদের মধ্যে থেকে যেই নারী তিনটি সন্তানকে আগে প্রেরণ করবে অর্থাৎ তিনটি সন্তান যদি কোনো মহিলার মারা যায় ইল্লা তাহলে আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য এটা একটি ঢাল হিসাবে গুন্য হবে সনাইন ওই মহিলাটি বলল হে আল্লাহ যদি দুটা সন্তান কেউ মারা যায় ফকা আলাহ রসুল্লাহ ওয়াসনাইন দুটা সন্তানও যদি কারো মারা যায় তাহলে সে যদি ধৈর্য ধারণ করে সবুর করে তাহলে এর বিনিময় আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন তাহলে এই অধ্যায় আমরা জানতে পারলাম যে ছোটো অবস্থায় যদি কারো সন্তান মারা যায় এবং সে ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে তাহলে এর বিনিময় আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন ধৈর্য ধারণ প্রথম অবস্থায় করতে হবে এবং সবাবের আশা করে এর বিনিময় জান্নাত পাওয়ার আশা অন্তরে রেখে সে ধৈর্য ধারণ করবে আল্লাহ তালা তাকে অবশ্যই জান্না দেবে এর পরে যেটা পরিচ্ছেদ সেটা হলে বাবুল বুকা ইউল খৌফ এন্দাল মরুর বি কবুরালিমিন কোনো জালিম ব্যক্তি বা এমন লোকেরা যাদের উপর পাক আজাব প্রেরণ করেছেন এই সমস্ত লোকদের কবরের পাশ্বে দিয়ে যখন হেঁটে যেতে হবে তখন ভয়ে কানতে হবে ভয়ে কান্নাকাটি করা সুন্নত কোন জালিম ব্যক্তির কবরের পাশে যাদের উপর আল্লাপাক আজাব পাঠিয়েছেন সেই সমস্ত লোকদের সে কবরের পাশে গেলে কি ভাবে এ বিষয়ে তিনি বলেন রসুলাম বলেছেন তার সাথীদেরকেল হেজরা ওনার সাথী সঙ্গী যখন নাকি হিজের নামে জায়গায় অর্থাৎ মদিনা এবং শাম দেশের দিয়ারে সামুদ সম্প্রদায়কে যে স্থানে আল্লাপাক আজাব দিয়েছে এই স্থানে যখন আল্লাহ নবী সালাম সাহাবাহাম দিদিকে নিয়ে পুষলেন তখন তিনি বলেন এই আজাব প্রাপ্ত ব্যক্তিদের কবরে তোমরা যেও না এই ব্যক্তিদের নিকটে তোমরা যেও না যে আজ দেওয়া হয়েছে যদি তোমরা কাটতে না পারো ফলা তদুল আলহিম তাদের কাছে যেও না লাউবুম্মা আসাবাহম এমন যারা না হয় যে তাদেরকে যে আজাব ঘেরাস করেছে তোমাকেও সে আজাব পুজতে পারে সে উপরও আসতে পারে আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো ইনশা আল্লাহ अबाध्य चला पुरुष क्या অপছন্দ কাজ বিকেল সাড়ে চারটে বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালাম আমি জানি আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 আলহামদুলিল্লাহ রসুল সম্মানিত শ্রোতা ও দর্শক আমরা পূর্বে জালিম অথবা স্থান তাদের কবর তাদের জায়গা থেকে অতিক্রম করার সময় কি অবস্থায় অতিক্রম করা হবে এই বিষয়ে আমরা আলোচনা শুনে আসতেছিলাম আরেকটি নবাই আছে কল তিনি বলেন লাম্মা মর্র রসুল আসলাম বিল হজের রসুল আসলাম যখন ওই সামুদ সম্প্রদায়ের স্থান থেকে যখন অতিক্রম করলেন বলছেন তোমাদেরকেও পুষবে তোমরা যদি কাঁদতে কাঁদতে যেতে পারো তাহলে যাও কনারি এরপরে নবীক সাহা সালাম ওনার মাথা মোবারক ঢেকে নিলেন এবং দ্রুত গতিতে ওই ওয়াদি এবং উপত্যকা উনি পার হয়ে চলে গেলেন তাহলে যাদের প্রতি আজাব হয়েছে ওদের স্থানে বেড়াতে যাওয়া দেখতে যাওয়া সেখানে দেরি করা ঠিক না যদি যেতেই হয় তাহলে সেখানে যে আল্লাহর ভয়ে কাঁদতে হবে অন্যথায় তাড়াতাড়ি অতিক্রম করে চলে যেতে হবে সম্বাদ শ্রোতা দর্শক মন্ডলী এই হাদিসের সাথেই আমাদের যে জানাজার অধ্যায় ছিল মৃত্যু ব্যক্তি সংক্রান্ত যে অধ্যায়টি ছিল সেটা শেষ হয়ে যাচ্ছে এর পরের যেটা অধ্যায় সেটা হলো কিতাব সফরের আদব কোন ব্যক্তি যখন সফর করবে তাহলে সফরের সময় তার কি কি বিষয় করণীয় এ বিষয় আমরা এই অধ্যায় জানবো ইনশা আল্লাহ তালা এই অধ্যায়ের প্রথম যেটা পরিচ্ছেদ সেটি হলই বাবু ইস্তেহবাবিল খুরুজি ইয় খামিজ বৃহস্পতিবারে سفر برهواء سنة مستحب سفر برهواء سنة مستحب و استحبابه اولا النهار سنة دينير بثم برهواء سنة دينير بثم بثم بثم برهواء سنة هذا ماذا؟ وعن كعب بن مالك نضي الله عنه أن النبي صلى الله عليه وسلم خرج في غزوة تبوك يوم الخميس وكان يحب أن يخرج يوم الخميس متفق عليه কাবিন মালিক রাজিয়া তিনি বলেন নবী করিম খামিস এবং নবীম সাহসালাম যখনই কোন সফরে বের হতেন তো বৃহস্পতিবার বের হওয়া উনি পছন্দ করতেন বোখারি মুসলিম হাদিস অফি রেওয়াহি হাইন বুখারি মুসলিমের আরেকটি রিবায়তে আছে অন্যদিনই উনি খুবই কম সফরে বের হতেন যখনই বের হতেন বৃহস্পতিবার সফরে বের হতেন তো এটাও আমরা জানতে পারলাম আমাদের তো সফর করতেই হবে সেই ক্ষেত্রে যদি আমরা এটা মাথায় রাখি যে আল্লাহ নবী সাল্লাম বৃহস্পতিবারে সফর করাকে পছন্দ করতেন সন্ন্যত তাহলে সেই বৃহস্পতিবারের সফর যখন আমরা করব। তখন যদি এই হাদিসটাকে শরণ করে আমরা নিয়ত করি যে বিয়েশপতিবা সফল করা সুন্নাত তাহলে ইরবিনি মুয়ালা আল্লাহ আমাদেরকে সওয়াব দিবেন ইনশাআল্লাহ তাআলা ওয়ান সাহাবনি ওয়া দাআতা الغামদি الصحابی رضی الله عنه ان رسول الله وسلم قال اللهم بارك لامতি في بوকুরিها وكان اذا بعث سريه او সাকার বিনা আলহামিদি আসাহাবি রাজি আল্লাহ আনহু তিনি বলেন নবী করিম সাহা এই দোয়া করতেন কি দোয়া করতেন আল্লাহ বা রিকলি উম্মা তিফি বুকুরিহা আয়াল্লাহ আমার উম্মতেরা যারা দিনের প্রথম অংশে যারা সফরে বের হয়েছে আল্লাহ তালা তুমি তাদের বরকত দান করো দিনের প্রথম ভাগে যারা সফরে বের হয়েছে আয়াল্লাহ তুমি তাদের বরকত দান করো ওয়াকান ইদা বা তিনি যখন কোন যুদ্ধের কাফেলা যখন পাঠাতেন কোন ছোট কাফেলা অথবা বড় কাফেলা যখন উনি যুদ্ধে পাঠাতেন নাহা। তো উনি দিনের প্রথম ভাগে পাঠাতেন সকালের দিকে দিনের প্রথম ভাগে উনি পাঠাতেন ওয়াকানা সখরুন তাহরুন একজন ব্যবসায়ী ব্যক্তি ছিল তাকে বৃত্তশালী করে দিয়েছিল তাকে ধনী বানিয়ে দিয়েছিল ওয়া কাসুরা মা আলুহু এবং তার মাল আল্লাহ তালা বৃদ্ধি করে দিয়েছে হাদিস থেকে জানতে পারলাম সেটা হলে যে দিনের সফর হোক অথবা দুনিয়ার জন্য সফর হোক কি ব্যবসার ক্ষেত্রেও সফরের জন্য সকালে বের বের হওয়া উত্তম। সকালে বাবু আলা আল আনফুসিদান ইতিম সে সফরে সফর সাথী গ্রহণ করা সঙ্গীর সাথে সফর করা সঙ্গীর সাথে একা সফর না করা সঙ্গীর সাথে সফর করা এবং সফর অবস্থায় একাধিক জন যখন সফর করা হবে তখন সে অবস্থায় একজনকে আমির বানানো দায়িত্বশীল বানানো এবং সে যেটা বলবে তা শোনা এবং আনুগত্য করা এ বিষয়ে তিনি বলেন মানুষেরা যদি জানতো যে একা সফর করলে কি ক্ষতি একা সফর করলে কি ক্ষতি এটা জানতো মা বোনু তাহলে কোন ব্যক্তি রাত্রি বেলায় একা কেউ সফরে বের হতো না এর ক্ষতি সম্পর্কে যদি মানুষ অবগত হতো তাহলে কোন ব্যক্তি বেলায় একা একা সফরের জন্য বের হতো না, এবং তিনি দাদা থেকে বর্ণনা করেছেন তিনি বলেন যে রসুলাম বলেছেন আর রা কিবু শানি একজন শয়তানি শানি আর দুইজন সফরকারী দুটি শয়তান আর তিনজন সফরকারী একটি এবং আবু আল্লাহ তিনি বললেন রসুলাম বলেছেন যখন কোন তিনজন ব্যক্তি সফরে বের হবে তাহলে তার মধ্যে থেকে একজনকে তোমরা আমির বানাও একজনকে আমির বানাও দায়িত্বশীল বানাও এবং সে যেটা বলে সেটা শুনবা আগের যে হাদিসটা আসে ওয়ানিবা আব্বাসী নদী আল্লাহ আনহুমা আনী নবী সালাম কল খয়রু সাহাবাতি আর বা আতুন বলছেন সর্বোত্তম সাথী চারজন সর্বোত্তম সাথী সফরের জন্য একেবারে বেশি হলেও সমস্যা চারজন সফর করলে ভালো খয়রুসার আর বাউমিয়া আর ছোটো সৈনিক দল চারশো উপ হলে ভালো অহাইরুল জৈশী আর বাহ আলাফ আর বড় সৈনিক দল চার হাজার হলে ভালো বলছেন যদি বারো হাজার সৈনিক হয় তাহলে সৈনিক কখনো স্বল্পতার কারণে তারা পরাজয় করবে না বারো হাজার সৈনিক যদি কোথাও আক্রমণের জন্য বের হয় সংখ্যা তাদের যথেষ্ট আছে জয়ী হওয়ার জন্য সম্মানত শ্রোতা দর্শক মনে আমরা সফর অবস্থায় সাথীদের সঙ্গে সফর করার বিষয়ে আমরা শুনে আসতেছিলাম তো এর এরপরে যেটা আমাদের অধ্যায় আসবে সেটা হলেই আদাবু সৈয়দ চলার আদব কি এ বিষয়ে আমরা পরবর্তী দর্শন শুনবো সে আলোচনা শোনার আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ রব আলমিন আমাদের সকলকে নেক আমল করার তৌফি দান করুন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কখনও কয়েক ফোঁটা পানি একজনের ত্রিসকা মেটাতে পারে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 कख सामान्य ट्यूपोहार होते महामूल्यवान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 gb52 বি ফাইভ টু এল ও পাউন্ড অ্যাকাউন্ট নম্বর ইউরো অ্যাকাউন্ট ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন দা রেট পিস পিস মানবতার সমাধান